আল্লাহু আল্লাহ সম্মানিত হাজরিন আজকে আমাদের তাপসি শুরু হবে সুরা আলমা এদার সাতষট্টি নম্বর আয় থেকে আয় ন সিক্সটি অফ সুরা আলমা এদাহ সুরা আলমা এদাহ আহলু কিতাব সম্পর্কে অনেক আলোচনা হয়েছে ইহুদিন আসারদের সম্পর্কে সে আলোচনা আজকেও কন্টিনিউ করবে এবং এই প্রসঙ্গে আল্লাহ বলছেন নবী করিম সালামকে আপনি পৌঁছিয়ে দিন আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা আপনি পৌঁছিয়ে দিন আলফামা বা আপনি এমনটি যদি না করেন তাহলে আপনি রেশালাতের দায়িত্ব পালন করলেন না রেশালাত পৌঁছানোর কাজ আপনি করলেন না আর লোকদের থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ইন্দিল কৌমাল কা ফির যারা কাফের জাতি যারা কাফের কুফরের তরিকায় থাকে তাদেরকে আল্লাহ তালা হদায়ত দেবেন না আল্লাহ তালা নবী করিম সাল্লামকে এই দিনের তাবলিগ এর দায়িত্ব এই পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করতে বলেছেন দিনের কালাম দিনের কথা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া পৌঁছে দেওয়া নবী করিম সালাম তিনি পৌঁছে দিয়েছেন আব্দাল সাল্লাম আতম আল্লা পক্ষ থেকে পাওয়া এই কিতাব ওয়াহি বাণী মেসেজ পৌঁছিয়ে দিয়েছেন যে আমার উপরে দান করেছেন ওয়াহি নাজির করে সেটাকে তিনি আমানত দারির সাথে পৌঁছিয়ে দায়িত্ব পালন করেছেন তোমাকে কেউ যদি বলে যে আল্লাহ তালা যা কিছু নাজিল করেছেন দিন সম্পর্কে এই কিছু একটা জিনিস নবী মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম লুকিয়ে রেখেছেন গোপন রেখেছেন বলেননি এরকম কথা কেউ যদি বলে তাহলে তুমি অবশ্যই বিশ্বাস করো লোকটা মিথ্যাবাদী। কি কোনো কথা লুকিয়ে রেখেছেন কোন কথাই না তা আমাদের সমাজে কিছু কিছু তরিকা আছে যে না সব কথা কি সব আলেমরা জানে নাকি কিছু আছে মারাফতের তরিকাতে আসে ওটার খবর মারাফতের সিলসিলা লাইন দিয়ে আসে শরীয়তের এক লাইন মারাফতের আরেক লাইন এই আলাদা করে ফেলে এটা একটা অত্যন্ত মিথ্যা কথা দিনের ব্যাপারে দিনের মধ্যে শরীয়তার মারেফাত কি আলাদা হম মারেফাত মানে আল্লাহ তালাকে ভালো করে চিনা জানা আমল করা এতে কি আলাদা কিছু দিন একটাই ইন দা দিন ইন দা আল্লাহ ইসলাম দিনকে ভাগ করা যাবে না দিন পুরোটা নিতে হবে আল্লাহ তালা দিনকে মোকাম্মল করেছেন পরিপূর্ণ করে এগুলো আল্লাহ গিয়ে শেষ হয়েছে আলী রাজ আনহুর মাধ্যমে আর কারোর মাধ্যমে পাওয়া যাবে না এটা এটা শিয়ারা বলে আর কিছু কিছু যারা মারাফতের তরিকা আবিষ্কার করেছে তারাও এই তরিকায় যায়। এটার গোড়া একমাত্র আলী কাছে কানে গোপনে এমন কিছু দিয়েছেন ক্লিয়ারলি বলে দিয়েছেন আব্বাস রাজি আল্লাহনুর কাছে ছিলেন হারুন এমনি আন্তারা তিনি বলেন তার পিতা তিনি বলেছেন আব্বাস রাহু কে বলছেন হে রসুল কেউ কেউ নাকি বলে হে ইবিন আমি শেয়ার হইতে এসেছি যে আপনাদের আলে বাইতের বাড়ির লোকজন নবী করিম জাতি গোষ্ঠীর আব্বাস আলী ফাতে আপনাদের কাছে যেগুলো বলেন নাই এরকম কিছু কিছু রেওয়ায়াত আমরা পাই ঘটনা আমরা পাই বর্ণনা আমরা পাই আমাদেরকে বলা হয় এটা কতটুকু ঠিক বলবেন কি তখন তিনি বললেন ফক আলিবিন পাওয়ার পরেও তুমি বুধ মনে করবে যে আল্লাহ নবী কিছু কথা গোপন ভাবে কানে কানে কয়েকজনকে বলেছেন আর বাকিদেরকে কাছে পৌঁছান নাই এত মিথ্যা কথা তুমি কি করে বিশ্বাস করতে পারো হে কোন কিছু তিনি কালো আর সাদার মধ্যে পার্থক্য করে কোন কিছু আমাদের জন্য সারা দুনিয়ার মানুষের জন্য যেটা পৌঁছানোর দায়িত্ব আল্লাহ দিয়েছে একই জিনিস আমাদেরকে পৌঁছানোর দায়িত্ব ছিল এর কিছু নয় এই জন্য ইমাম বুখারি রহমতুল ইমাম জহরি একজন বড় তা বড় আলম ছিলেন তিনি বলেছেন দিনকে দুনিয়ার মধ্যে নাজিল করে দেওয়ার দায়িত্ব কার আল্লাহ আর কার কাছে আল্লাহ নবীর কাছে পাঠিয়েছেন ওয়া রাসুল নবী করিম সাল সঙ্গে দায়িত্ব হচ্ছে সেটা মানুষকে পৌঁছিয়ে দেওয়া আর যারা এটা শুনবে আমরা যারা শুনেছি আমাদের দায়িত্ব কি তাসলিম গ্রহণ করে নেওয়া এই তিনটার মধ্যে কোন রকমের কেউ ফাঁক ফোঁকর রাখা যাবে না আল্লাহ পক্ষ থেকে আল্লাহ পরিপূর্ণ দিনকে নাদিন করে দিয়েছেন নবী করিম সাল্লাহাম আমাদের সাথে পৌঁছে দিয়েছেন এখন আমাদের দায়িত্ব হচ্ছে পূর্ণাঙ্গ গ্রহণ করে নেওয়া তো আমরা আবার পূর্ণাঙ্গ ইসলাম নিতে চাই না কেউ এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে চাই কেউ এই এতটুকু আমল নেবো কেউ এতটুকু নেব কেউ এতটুকু নেব পুরো দিনকে আস্তে আস্তে করে শিখা এবং একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে একটা কিতাবের মধ্যে তিনটা বইর মধ্যে পড়ে আমাদের ইদিন শেষ এই যে অল্প অল্প করে নিয়ে আমরা খুব খুশি আছি এটা ঠিক নয় এইজন্য পুরো দিনকে জানার চেষ্টা করা দরকার তাই না কোরআন শরীফে পুরোটাই বোঝা দরকার জানা দরকার এই জন্য আপনার তাপসিরে আসেন মাসা আল্লাহ এবং সবাই এরকম তাফসির পড়া দরকার ঘরের মধ্যে অর্থ পড়া দরকার আয়াতগুলো অর্থ বোঝা দরকার আর যদি আর জন্য আমাদেরকে বেশি বেশি করে দিনই জ্ঞান অর্জন করা বেশি করে লেখাপড়া করা শোনা এগুলো চর্চা করা দরকার তাহলে আমাদের জ্ঞানটা কিন্তু বেশি করে জানার সুযোগ হবে আর যত বেশি জানবো তত হয়তো আল্লাহ আমাদেরকে আমল করার জন্য তৌফিক দেবেন এরপরে ইবাহ ইমাম রহমতুল বলেন যে আল্লাহ এই দিনকে তিনি পৌঁছিয়েছেন এটা আল্লাহ তালা ওনার হাত থেকে প্রমাণ করে নিয়েছেন তিনি আরাফাতের ময়দানে বিদায় হাজের মধ্যে তিনি সমস্ত সাহাবিদের সামনে ঘোষণা দিয়েছেন আল্লাহ সাহাবিরা আমি কি পৌঁছিয়ে দিয়েছি আমার কাছে আমি কি পৌঁছিয়ে দিয়েছি তোমাদেরকে অন্যায় এসেছে আইহান্ন ইন্না কুম্ম উলুন আন্নি তোমা আন্ত হে লোকেরা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আমার ব্যাপারে যে এই মোহাম্মদ পাঠিয়েছিলাম কাছে পৌঁছে দিয়েছে কিনা আল্লাহ তার ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা তখন কি বলবে আমি পৌঁছিয়ে পৌঁছাতে পেরেছি কিনা পৌঁছিয়ে দিয়েছে কিনা এই কথা জিজ্ঞেস করলে কি বলবে বলো তখন সাহবাই কালাম বললেন না সাধু আন্ন কাক বা লকতা ও আর দিতা ও আমরা সাক্ষী দেব আপনি বসিয়ে দিয়েছেন আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি আমাদের কল্যাণ কামনা করেছেন আমাদের কল্যাণ প্রাপ্তির জন্য যা কিছু দরকার সবকিছুর চেষ্টা আপনি কোনটা ত্রুটি করেননি তার এই কথা শোনার পরে তিনি বললেন আল্লাহাদ সমাবেশের দিকে আল্লাহ দিকে আঙ্গুলি উঠে সমাবেশের দিকে নামিয়ে বললেন বারে বারে যে আল্লাহ শোনেন আমার কি বলছে। আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আল্লাহ আপনি জানেন সময় ঘনিয়ে এসেছে আর বেশি দিন নাই উম্মতের কাছে তারপরেই ওনার এক বছরের ভিতরে ওনা নীতি হয়ে গেছে হয়ে যাচ্ছে তিনি ট্যার পেয়েছেন তিনি উম্মদকে কনফার্ম করতে চেয়েছেন দিন দায়িত্ব তিনি পালন করেছেন এমনই হওয়া উচিত দায়িত্বশীল নবী তো অনেক বড় দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্বানুভূতি এত বেশি তিনি ঠিক পালন করতে পেরেছেন কিনা এই পেরেছনে আছে এই জন্য তো যখন তিনি বারে বারে বোঝাতেন কোরআশদেরকে তারা ইমান আনত না উনি কত কষ্ট পেতেন কষ্টের চোখে তিনি চিন্তা করতেন আমার কি বোঝাতে অসুবিধা হয় কিনা আমি কি ঠিক মতো তাদেরকে কনভে করতে পারছি কিনা আমার কি প্রবলেম হলো কিনা আমার ত্রুটি হচ্ছে কিনা এত কষ্টে উনি থাকেন যখন করছে গ্রহণ করছে না তিনি প্রচন্ড কষ্টে আছেন যিনি দিনের দায়িত্ব পালন করেন তার এরকম কষ্টের অনুভূতি থাকা স্বাভাবিক তো আল্লাহ তালা ওনার কষ্টের অনুভূতি লাঘব করার জন্য কষ্ট দূর করার জন্য শান্তনা দিয়ে বলছেন আল্লাহ আলা ইল্লামি মেনু বিহাদ আলহাদি শিয়াফা মনে হয় যে আপনার এত কষ্ট তারা যে দিন গ্রহণ করে না ইমান আনে না আপনার এত কষ্ট হয় আপনার জানটা আপনার শেষ করে দিতে মনে জীবনটা দিয়ে ফেলতে মনে হয় কষ্টের কারণে আল্লাহ তালা আপনার কষ্ট লাঘব করার জন্য এগুলো বলছেন যে আপনি অনেক কষ্ট করেছেন আমি দেখতে পাচ্ছি আপনার ত্রুটি নয় কিন্তু ওদের কপাল তো খারাপ তা নবী করিম সাল্লা এরকম অনুভূতি নিয়ে কাজ করেছেন এই উন্মত কেউ যারা এই দিনের জিম্মাদারি হাতে নিয়েছে দিনের পতাকা হাতে নিয়েছে এই উম্মত নিয়ে কে দিনের দায়িত্ব পৌঁছাতে হবে বিভিন্ন তরিকায় নন মুসলিমদের কাছে ইসলামকে তুলে ধরতে হবে মুসলমানরা দিন হারিয়ে ফেলছে তাদেরকে দিনের দিকে নিয়ে আসতে হবে পরিবারে আমার ছেলে মেয়ে দায়িত্বশীল আমি তাদের প্রতি তারা নষ্ট হয়ে যাচ্ছে নাফরমানি করছে দিন শিখছে না তাদের দিন শিখানোর জন্য সৃষ্টি হওয়া। এগুলো আমাদের দরকার আছে কিনা আমার ছেলে মেয়ে যদি আল্লাহ মাছ কোন নামাজ না পড়ে আমার নিশ্চিন্তে থাকার কোন সুযোগ আছে কত বড় বিপদে আমি আছি এই পেরেশানির সাথে দায়িত্ব পালন করতে হবে মুসলমানের ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে দিন ছেড়ে দিচ্ছে গুনার দিকে চলে যাচ্ছে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে এগুলো দেখলে কি আমরা ও আমার ছেলে মেয়ে না এইগুলা তো মা বাবাও খারাপ ছেলে মেয়েও খারাপ বলে ছেড়ে দেব না আমাদের মনের ভিতরে জ্বালা থাকবে পেরেসানি থাকবে এই জ্বালা পেরেছানি এইটা এই নবী করিম সাল শূন্য তরিটাকে ফলো করে আমাদের মধ্যে জ্বালা পেরেসানি তৈরি হওয়া দরকার মানুষকে দিনের দিকে আনার জন্য আল্লাহ যখন নাজির হয়ে গেল ওয়াই বল আপনি যদি ঠিকমত না পৌঁছান তাহলে আপনি আপনি দায়িত্ব পালন করলেন না আল্লাহ দায়িত্ব পালন করা সারা দুনিয়া ওনার বিরুদ্ধে চলে গেল ক্রাইশ বংশে সবাই তারা আদর করত তারা দূরে চলে গেলো সম্মান করত এখন থেকে হিংসা প্রতিশোধ নেওয়ার স্পৃহা তাদের মধ্যে জাগ্রত হয়েছে এই যে ষড়যন্ত্র চলছে আল্লাহ তালা ওনাকে বলছেন নাস। আল্লাহ তালা আপনাকে লোকদের ষড়যন্ত্র দুশ্মনী থেকে হেফাজত করে ফেলবেন আপনি কাজ করে যান আয় বলেন তিনি যখন মক্কায় ছিলেন এবং মদিনায় হিজরত করে এসেছেন তিনি জানেন শুধু মক্কায় দুশ্মন ছিল না মদিনায় আছে মোনাফেক আছে আরেকটি সম্প্রদায় আছে যেটা ওনার দুঃশনের বিরুদ্ধে আয়সারা দেওয়াল আনহা বলেন যে কেনবিহি খার সঙ্গে তিনি ঘরে আছেন আর এই সময় ওনাকে বলতে আমি শুনলাম তিনি বললেন একটু রাসুল আল্লাহ কোন দুশ্চিন্তায় আপনি আছেন পাল্লাই তেরা জুলানি হারিসুন যদি একজন নেওয়া যেত মদিরা যাওয়ার পরে বলেন। যে আজকে রাত্র সে আমাকে একটু পাহারা দিত একটু সিকিউরিটির দায়িত্ব পালন করত। কেমন জানি একটু দুঃশ্মনের আগমনের বার্তা বা এরকম কিছু ষড়যন্ত্র আমার মনে একটু আসছে তো এই কথা বলতে বলতেই সবাই না এগুলি কথা বলতে শেষ করতে না করতেই মনে হল ঘরের বাইরে একটু অস্ত্রের ঝনঝনানের আওয়াজ পাওয়া গেল যা বে কে কি ব্যাপার কি জন্য কলা কেতলে আখারে শেখা ইয়ার আসুলো ইয়ার আসুল আপনার একটু সিকিউরিটির দায়িত্ব পালন করতে আসছি আমার মনের মধ্যে আসলো আপনার একটু সিকিউরিটি হওয়া আল্লা ব্যবস্থা করে ফেলেছেন তার মনে আল্লাহ কথা নবী করিম সাল রাতই তারা এই খবর পেয়ে সাহাবি ওনার দায়িত্ব পালন করতেছে উনি নিশ্চিন্ত হয়ে গেলেন আর মাসা আল্লাহ এই কয়েক মিনিটের মধ্যে ঘুম চলে আসলো কি ওনার নাকের স্লাইট আওয়াজ ঘুম গেলেও একটু নিঃশ্বাসের আওয়াজটা ট্যার পাওয়া যায় ঘুমন্ত মানুষের আমি ওনার নাকের আওয়াজ ট্যার পেয়ে গেলাম বলবেন আল্লাহ নবী করিম সাল্লা নিজের ব্যাপারে এত পেরেছান আসেন নাকি যে উনি এত ভয় অস্থির হয়ে গেলেন যান বাঁচানোর জন্য আসলে তিনি তো জানেন যে ওনার একটা দায়িত্ব আছে দায়িত্ব পালন কি হয়ে গেছে তিনি শাহাদ অর্জন করতে আল্লাহ কাছে মরে গেলে তো আল্লাহর কাছে চলে যাবেন মরার কোন ভয় ওনার নাই কিন্তু একটা দুশ্চিন্তা সেটা কি দিনের দায়িত্বটা তো শেষ হয়নি এখনো এখনো তো হয় এই সময় তিনি চলে গেলে আর তো নবীর আসবে না কাজ করবে কে এই পরিসানির কারণেই একমাত্র তিনি ওনার সিকিউরিটির ব্যাপারে একটা কনসার্ন এর বাইরে না তা আল্লাহ এরপরে যখন এই আয়াতের অংশ নাদিল করে দিলেন সহিসমাহ তিনি এক রাত্রি যখন ঘুমিয়ে গিয়েছেন হিজরতের পরেই এবং আয়সা রাদ আমার সঙ্গে ওনার ঘর সংসার জড়ার ব্যবস্থা হয়ে গেল তিনি বললেন যে এভাবে সাহাবিরা রোটা করে ওনার পরবর্তী পর্যায়ে সাহাবিরা রোটা করল । করে ডিউটি ভাগ করে নিবেন কে কোন রাত্রে কিভাবে পাহারা দিবেন অতঃপর এই অংশটুকুন আয়াতের নাজিল হয়ে গেল আল্লাহ আপনাকে দুঃশনী দুষ্টামি ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজতের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন কালা মিনাল কোবাহ দেওয়ালার মধ্যে একটু ফাঁক করে মাথা মসজিদ দিকে ঢুকাই দিলেন সাহাবিরে তারা ডিউটি পালন করতেছেন ওনারা কোথায় আসেন মসজিদে আছেন। মাথা বের করে দিয়ে বললেন ইয়ার ইভান সাক্ষাৎ আসাম আল্লাহ লোকেরা ঘরে চলে যাও আল্লাহ তালা আমাদের ডিউটি নিয়ে নিছেন তিনি বলেছেন তিনি আমাদের দায়িত্ব পালন করবেন মানুষের দায়িত্ব পালন আর করা লাগবে না আল্লাহ তালা কোন সময় ডাইরেক্ট দায়িত্ব পালন করেন কোন সময় আল্লাহর বান্দাদেরকে দিয়ে করান যদি আল্লাহ তালা ডাইরেক্ট করে ফেলেন বান্দার উচিরের দরকার থাকে তখন আর আর নাই ডিউটি নাই চলে যাও ঘরে খালাস এছাড়া শুধু এই আয়াত নাজিল হওয়ার পরে যে আল্লাহ ওনাকে হেফাজত করেছেন তার আগেও কিন্তু আল্লাহ অনেক উশিলায় বিভিন্ন কি মক্কা শহরে যখন তিনি ছিলেন তখন তো দাওয়াত দিনের কাজ প্রকাশ্যভাবে দেওয়ার পরে দুশ্মনী শুরু হয়ে গেল প্রথমে যখন দুশ্মনী শুরু হয়ে গেল ওনাকে তখন পাহারা দেওয়ার বা ওনাকে একটু হেল্প করার ওনার একটু রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার কাছে আসলো আবু তালেব তিনি চাচা আর তিনি হলেন মক্কার অন্যতম শ্রেষ্ঠ লিডার বাকি লিডাররাও ওনার পরিচিত কেউ সাহস করল না একমাত্র আবু তালেবের কারণে মোহাম্মদ সাল্লামের গায়ে হাত তোলার জন্য কেউ সাহস এভাবে আল্লাহ তারা আরেক উচে আল্লাহ তারা হেফাজত করেছেন তারা হিজরতের আগের রাত্রে কি করেছে ঘরের চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে যে সকাল হয়ে আসলে শেষ দিকে সবাই এক সঙ্গে গিয়ে তাকে এক একসঙ্গে কোপে কয়েকজন কয়েক কবির কপ দেবেলা ইশারা করে দিলেন এরকম কিছু ঘটবে আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন আবু বকারকে তিনি রেডি করে আলী আলীরা দেবা অনেকে ওনার সিটি সহায় দিলেন আর তিনি এক মুষ্টি বালি হাতে নিলেন বালি হাতে নিয়ে বলেন শাহ হাতে লুজু চেহারা অন্ধ হয়ে যাক আর এই বালু ছেড়ে দিলেন ফু দিয়ে গুঁড়ো গিয়ে তাদের সবার চোখের মধ্যে গিয়ে ঢুকলো যারা ঘেরাও করে রেখেছে তারা চোখ কচলানো শুরু করে দিয়েছে কচলাতে কচলাতে নবী করিম সাল তাদের সামনে দিয়ে বাইরে চলে গেলেন তিন দিন গারে সাউরে আল্লাহ তালা ওনাকে হেফাজতে রাখলেন গুহার সামনে চলে এসলো তাদের পা দেখা যায় আবু বাকর উঁকি মারে দেখলেন তিনি খুব ওয়ার হয়ে গেলেন দেখা যায় নিচের দিকে মাথা দিলে দেখতে পাবে তিনি বললেন আল্লাহ আমাদের সঙ্গে আছেন তিন দিন পরে বের হয়ে গেলেন ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে মোহাম্মদকে জীবন্ত মৃত ধরে আনতে পারে তার জন্য একশো উঠের পুরস্কার আরো দেশে তখন একশো উটকি বাড়ির কাছে জিনিস নাকি মানে তারা শুরু করলো খোঁজাখি খোঁজাখি তিনি মক্কা শহর সেই মদিনার দিকে অনেক দূরে গিয়ে গেছেন এরপর ওখানে গিয়ে পৌঁছে গেছে সোরা সোরা ওনাকে ধরে ফেলবে খুব তাজিঘোড়া নিয়ে এগিয়ে গিয়েছে কাছাকাছি এসেছে সরাকার পাগুলোকে আল্লাহ মাটির নিচে ঢুকাই দিলেন সড়াকা উব হয়ে পড়ে গেল সরাকা পেয়েছে যে কি জিনিস নিয়ে সে নিতে এইভাবে সে ব্যর্থ হয়ে গেল নবী করিম সাল্লাকে সাবধান করে দিলেন এই রকম করে আল্লাহ তালা ওনাকে পার করে নিয়ে গেলেন হ্যাঁ মোদিনাতে গিয়ে মোদিনা আক্রমণ করে ওনাকে হত্যা করা ছিল টার্গেট তাই না যুদ্ধে ফিনকি দিয়ে রক্ত এসে তিনি বেংশই পড়ে গেছেন তখন তারা যখন এসে পড়ে গেছে তারা কনফার্ম তিনি মারা গেছেন তারা বলছে আর যুদ্ধের দরকার নেই মোহাম্মদ চলে যায় ওহদের যুদ্ধে কিন্তু আল্লাহ তালা সেখানেও বাঁচিয়ে দিয়েছে। এইভাবে করে আল্লাহ রব্লা আলমার পুরো দায়িত্ব পালন করে তেষট্টি বছর বয়সের দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যাবেন আল্লাহ কাজ কমপ্লিট করেছেন নাস এই কথাকে আল্লাহ বাস্তবে প্রমাণিত করেছেন মানুষের ষড়যন্ত্র থেকে মানুষের হত্যার ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজতের গ্যারান্টি দিচ্ছেন নিশ্চয়তা দিচ্ছেন আর শেষে আল্লাহ তালা বলেন আপনি তো দাবাতি কাজ অনেক করছেন আল্লা বলেন ঠিক মতো পৌঁছান আল্লাহ জানেন তিনি ঠিক মত পৌঁছাচ্ছেন কিন্তু লোকেরা তো কবুল করে না ওরা কষ্ট আসে কষ্ট কারণে পারেন না তো আল্লাহ শেষে দিয়ে দিলেন লা জেনে বুঝে যারা কুফুরের উপরে প্রতিষ্ঠিত থাকতে চায় হে নবী আল্লাহ তাদেরকে হেদায় দেবেন না আপনি যতই পৌঁছানোর চেষ্টা করেন যত সুন্দর করে বুঝান তারা হেদায়ত পাবে না আল্লাহ তাদেরকে হেদায়ত দেবেন না আল্লাহ সিদ্ধান্ত কারণ দিনের বিরুদ্ধে দুশ্মনী করতে করতে যখন আল্লাহ নবীকে হত্যা করার জন্য উদ্যত হয়ে যায় আল্লাহ তালা তাদের প্রতি প্রচন্ড ভাবে খেপে যান বলে সিল লাগিয়ে দিন অন্তরের মধ্যে হেদায় তাদের কপালে থাকে না কাজেই আপনি এর চেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোন কারণ নেই এখন আবার আহলে কিতাবকে দেখে আল্লাহ বলছেন একরকম মদিনা ইহু ইহুদিরা নাজরানের খ্রিস্টানরা আহলে কিতাব যারা আছে তারাও তো মক্কার আগে ইমান কথা ছিল তারা তো এক নবীর উন্মত তারা কেন ইমান আনছে না তারা দাবি করে আমরা তো এক নবীর তরী আসি আপনার নবীর নবা দরকার অনুসরণ করি আমরা ঈশা আল্লাহ করি আপনি যদি নবীতে অসুবিধা কি এক নবীকে পালন করলেও তো হয়ে যায় যুক্তিটা তো খারাপ মনে হয় না কিন্তু আল্লাহ তালা কি বলেন কিতাব আপনি বলেন হে কিতাবাল কিতাব আল্লাহ তোমাদের কোন কিছুর উপরেই তোমাদের ভিত্তি নাই তোমরা কোনটার উপরেই নেই কোনটাই তোমাদের ঠিক নাই হাতটা তুকিম তাওরাত ইঞ্জিল তোমরা তাওরাতকে কে যতক্ষণ না করবে বাস্তবায়ন না করবে ইঞ্জিল কে না করবে ওমা মা উঞ্জিলা এলইকুমের রব বিকুম এর পরে তোমাদের রবের কাছ থেকে যে আরেক কিতাব এসেছে কোরআন এগুলো তিনোটাকে তোমরা বাস্তবায়ন না করা পর্যন্ত তোমরা তোমাদের কোন ভিত্তি নেই তোমাদের কোনো ইমানই নেই কেউ যদি এক কিতাবের উপরে ইমান না আনে আমরা যদি কোরআনকে বিশ্বাস করি নবী মোহাম্মদ বিশ্বাস করি কিন্তু তাওরাত কে বিশ্বাস করি না জাবুর বিশ্বাস করি না অথবা ইঞ্জিল কে বিশ্বাস করি না নবী মোহাম্মদ ইমান ইসা আল্লাহ ইমান আনি না তাহলে আমাদের কোন ইমান আছে আর এই ইমান বেকার হয়ে যাবে একই কথা আল্লাহ তাদেরকে বলছেন তোমরা যদি তাওরাত ইঞ্জিল এবং কোরআন সাপুরের উপর ইমান না আনো একটা বা দুইটার উপর আনো তাহলে ইহুদিরা ইমান আনে শুধু তাওরাতের উপরে ইনজিরের উপরে ইমান নেই কোরআনের উপরেও ইমান নেই আর খ্রিস্টানদের তারা তাওরাতের উপর আনে ইমানের উপর আনে আনে উপর না। ইহুদিরা মুসা আলাহ সাল্লাম ইমান আনে এরপরে ইসা আলাহিস নবী নয় তাদের দৃষ্টিতে মুহাম্মদ মোহাম্মদাম নবী নন আর খ্রিস্টানরা বলে মুসা আল্লাহি সালামু নবী ঈশা আল্লাহ সাল্লাম নবী কিন্তু সাল্লাম নবী নাম আর আমরা কি বলি মুসা আল্লাহ সালামু আল্লাহ নবী ঈশাআ আল্লাহ সাল্লামু আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা আল্লাহ নবী কুতুবিহীন এক নবীর ইমান আনি এক নবীর উপরে তহমদ দেয় ন আমরা সবার তাহলে এই উম্মত সবার আনে ওদেরকে বলা হচ্ছে যতক্ষণ তোমরা ইঞ্জিল কায়ে করবে কিভাবে তাওরাত ইঞ্জিলের যেগুলো কথা আছে এগুলো একটাও কোরআনের সঙ্গে কন্ট্রাডিকশন হবে আর যেটা ইউহারিফোন কালিমাওয়া এই যেগুলোর মধ্যে তারা চেঞ্জ করেছে ওগুলা তো আল্লাহর কালাম না ওগুলা তারা যদি কেউ বাস্তবায়ন করতে চায় তাহলে তো কোরআনের সঙ্গে মিলবে না আর আসল দিন হচ্ছে কোরআন হাদিসে তাও বলা আছে যখনই আখিরি নবী আসবে তোমরা কি করবে আখিরি নবীর প্রতি ইমান আনবে তার কিতাবকে কবুল করবে তার শরীয়তকে অনুসরণ করবে এই কথা বলে গেছেন মূসা আলাহিসাম এই কথা বলে গেছেন ঈসা আলাহিসাম তাওরাত ইঞ্জিলকে বাস্তবায়ন করার অর্থ হচ্ছে এই কথাটা ওখান থেকে নেওয়া যদি ওই কথাকে তারা মানে তাহলে কি আর কোন কন্ট্রাডিকশন থাকবে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 ডিজাইন আবাহা হাউস ওয়ান এইট হোয়াইট চাপেল এত সুন্দর কথাগুলো আপনি বলার পরে আপনার এত প্রাণান্তর চেষ্টা চালানোর পরে তাদের কল্যাণ কামনা করে আপনি চেষ্টা করছেন তাদেরকে ইমানের দিকে আনতে আপনি দেখেন যে কোন রেজাল্ট আসছে না উল্টো আরো হয় বরং উল্টো দিকে যাচ্ছে ওলাহুম আপনি দেখতে পাবেন তাদের অনেকের মধ্যে বেড়ে যাচ্ছে মা উঞ্লা আপনার রবের কাছ থেকে যা নাজিল হয়েছে ওয়াহি কিতাব কোরআন এগুলার ব্যাপারে তাদের পক্ষ থেকে দুশ্মনী তুগিয়ানা কুফরা, তাদের সীমা লঙ্ঘন বাড়াবাড়ি এবং কুফরি করা মনে হয় যেন দিনের পর দিন বেড়ে যাচ্ছে এইটা আপনি নোটিস করবেন আপনি এত যত বুঝানুফুরি পরিমাণ বাড়ে না কমে উনি কমানোর জন্য দেখতে পাচ্ছি ইসলামের বিরুদ্ধে দুশ্মানি কমে না বাড়ে তাহলে ওই জমানার এই জমানায় পার্থক্য তো নাই আমরা যত চেষ্টা করি ইসলাম এত ভালো জিনিস ইসলাম এত শান্তির জিনিস কিন্তু খালি আমাদের মধ্যে দেওয়া হচ্ছে খালি জোগাড় করা হচ্ছে অবিরোধরিত কথা এইগুলো দেখে নবী করিম সালে কষ্ট হয় এত এত এত ভালো কথা বলি নবী সমস্ত নবীদের প্রতি রেসপেক্ট তাদের কিতাবের প্রতি সম্মান এত সত্ত্বেও তারা এগুলো মানে না এই যে তারা কুফুরি করল যে কন অবিশ্বাস করল প্রত্যাখ্যান করলো এই কারণে আপনি অত্যন্ত দুঃখ ভারাকান্ত হবেন না আপনি দুঃখ কষ্টে মনে কষ্ট নিয়ে এত কষ্ট পাওয়ার কোন দরকার নেই তো আমাদের কষ্ট লাগে আখের জামানায় ইসলামের ভিতরে দুঃখ কষ্ট লাগে না সবার কষ্ট লাগে কষ্ট লাগলে কি করা যাবে কষ্ট তো আছে এখন আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে ইসলামের সম্পর্কে সুন্দর করে তুলে ধরার কাজ করা তাই না কথা দ্বারা কাজ দ্বারা আমাদের চলা ফেরা আমল আখলা যারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে আজকে এক ভাই ইসলাম শিখতে একজন প্রাইমারি স্কুলের টিচার পিজিসি করা এবং তিনি ইসলাম যে হঠাৎ করে আবিষ্কার করছেন তারা অনেকদিন থেকেই তিনি ইসলাম সম্পর্কে জানছেন তিনি গত দুই রমাদান অলরেডি রোজা রাখছেন প্রপারলি ইসলামী দাখিল না হয়েও হচ্ছে ইসলামের বিরুদ্ধে যদি আমরা অনেক বেশি নেগেটিভ প্রপাকাণ্ডা দেখি এত মিথ্যা প্রপাকাণ্ডা এত অভিযোগ এগুলো দেখে যদি মন খুব খারাপ হয়ে যায় এটা কি কোন ভালো লক্ষণ ভালো ইমানদারে মন খারাপ হবে না শান্তিতে দিন দায়িত্ব পালন করে চলে গেছেন কত নবীকে হত্যা করা হয়েছে গড় দিয়ে চিরে দুই টুকরা করা হয়েছে নবী আলাদীদেরকে অনুসরণ করেছেন আগুনে পুরো হয়েছে সোরা বুরুজের মধ্যে ইমাম তাদেরকে কি করা হয়েছে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ মাফ করুন আল্লাহ তো আমাদেরকে এমন পরীক্ষায় এখনো ফেলার নাই তা আমরা যদি এত হতাশ হয়ে যাই এত দুঃখ পাওয়া শুরু করে দেই সবচেয়ে গতকালকে একজন ইমাম আসছেন তিনি বলছেন যে এত খারাপ খবরের ভিতর যেটা আমার মনের কথা এত খারাপ খবরের ভিতরে একটা ভালো খবর আছে যে ভালো খবরটা কি আলহামদুলিল্লাহ আমি মুসলিম আমি আল্লাহর শহীদ দিনকে ফলো করছি এটা কি সবচেয়ে বড় খবর না বাকি যত খবর আছে সবগুলো কোনো মূল্য নাই এটার কাছে আমি আল্লাহ করিনি আমি আল্লাহ নিয়ামত আমার সাথে আল্লাহ আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার ইজ্জাত আমার এই ফিলিং আমার অনুভূতি আমার এই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যে আল্লাহ আপনি আমাকে ইসলাম থেকে বঞ্চিত করেননি এটা তো আমার জন্য বিরাট শান্তনার কারণ যে আমি ইসলাম পেয়েছি কাজের মনটাকে আমরা ইনশাল্লাহ মজবুত করি তুফান আসছে তুফান মোকাবিলা করতে হবে সুন্দর তরিকায় এমন কোন কিছু কথাবার্তা চলা ফেরা আমরা যেন না করি যেটা ইসলামের ক্ষতির কারণ হয়ে যায় সারা পৃথিবীর মানুষ যেন দেখে আসলে মুসলমানরা এত ভালো মানুষ আর তাদের বিরুদ্ধে এত অপপ্রচার আস্তে আস্তে ইনশাল্লাহ এগুলো ফেল করে ফেলবে ইনশাআল্লাহ যদি আমরা সত্যিকার মান অর্জন করতে পারি আল্লাহ তালা প্রফিদান করবে ই দিন আল্লা দিন হা দু অন মন সর মন আন মন আনবিল্লা হিমালিয়া মিলা স নিঃাল হিমলা হুমিয়া জান নিশ্চই যারা ইমানেছে আর যারা হাদু ইহুদি ধর্ম অবলম্বন করেছে ও উন যারা সবাই ধর্ম অনুসরণ করেছে অন্যাস তারা খ্রীষ্ট ধর্ম অবলম্বন করেছে মান আমানা এই এই মানে নবীর উপরে বিমান আনার আগে যারা ইহুদি ছিলেন তারা তো আসলে কি ছিলেন মুসলিম যারা খ্রিস্টান ছিলেন তারা আসলে কি ছিলেন মুসলিম যারা সবাই ধর্ম জাবুর কিতাবকে অনুসরণ করেছেন তাউদ্দ আলাহ ইসলামের সময় থেকে এরা সবাই কি ছিলেন সবাই মুসলিম ছিলেন ওই সময় এদের সবাই মিলে অথবা এরকম যদি কোনো কুফরি কাজও করে থাকে কিন্তু পরে এই নবী আসার পরে যদি আল্লাহর প্রতি তারা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোন কারণ নেই তাহলে সবাই আগে যাই ছিল নবী আসার পরে তারা সবাই যদি এখন এই নবীর প্রতি ইমান এনে দিনের ভিতরে ঢুকে যায় আমল করে আখরাত আল্লাহ রবীন্দ্রা তো এক নবীর উম্মত যে নবীর উম্মত কে আপনারা মানেন নবী হিসাবে গ্রহণ করে আমরা তো সেই নবীকে অনেক সম্মান দেয় আমরা মোসা এত সম্মান করি ঈশা আল্লাহ এত সম্মান করি কেউ যদি একটুখানি কটাক্ষ করে কথা বলে তার গুনায় কবির হবে না সুযোগ থাকলে এই যে মাঝে মাঝে আমাদের ডিভিশন হয় ওপেন ডে হয় এখানে দেখানো হয় যে ইসা আল ব্যাপারে আমাদের ধারণা কি মূর্সা আসাম সম্পর্কে আমাদের ধারণা কি তারা কিন্তু অনেকে মনে করে তারা যেভাবে নবী মোহাম্মদা বিদ্বেশাল এটা একটা বিরাট ধাক্কা তাদের মধ্যে লাগে অনেকে এখান পজিটিভলি চিন্তা খুঁজে পায় এভাবে করে আমরা তাদেরকে প্রেজেন্ট করতে পারি যে সবার জন্য আল্লাহ তাল কাছে তুমি যদি মোহাম্মদ মানো তাহলে ঈশা আল্লাহ কেউ মানা হবে মূল সব নবী আলহামদুল্লা ইসর ইম বনি ইসরায়েলের ব্যাপারে আল্লাহাল এত নসিহত করেছেন এতবার বার ডেকে ডেকে বলেছেন নবী করিম তাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এরা সবার আগে ইসলাম কবর করে ফেলবে এবং এই জন্য তিনি ষোলো মাস মদিনায় গিয়ে আল্লাহ তালার পারমিশনে কেবলা কোন দিকে ঘুরালেন বাইদের মাস তাসের দিকে যেদিকে বনে ইসরায়েল লোকেরা নামাজ পড়ে তারা মনে করেন ও এই দনবীতে এক জায়গা থেকেই এসেছে এই আশায় তিনি করেছিলেন কিন্তু তারা অল্প কিছু ছাড়া তারা বাকিরা কবুল করল না তো সেটা ওনাকে আরো একটু বেশি কষ্ট দিয়েছে আল্লাহ এদেরকে তো আমি অনেক আশা করেছিলাম তিনি প্রচন্ড আশাহত হয়ে গেলেন তো আল্লাহ তালা বলেন শোনেন লখাত আহাদামা আনী ইসরা আমি বনি ইসরা সঙ্গে বহুত আগে থেকেই চুক্তি হয়েছিল তাদের সঙ্গে আমার নবী মুসা সমস্যা নবীদের মাধ্যমে তাদের কাছে কত যে নবী পাঠিয়েছি তারা কি করেছে অন্যান্য নবীদের সঙ্গে কি ব্যবহার করেছে যখনই কোন নবী তাদের কাছে এমন শরীয়তের খবর নিয়ে এসেছে যে শরীয়তের হুকুম দিলে তাদের মনের মধ্যে তাদের খাহের সাথে সঙ্গে মিলে না তাদের মনের চাহিদা সঙ্গে মিলে না তখনই তারা কি করেছে, করে আপনি তারা কত তাদের বিভিন্ন দল নবীকে একদম বিশ্বাস করেনি তুমি না। কত নবীকে তারা অবিশ্বাসী বলেছে মিথ্যাবাদী বলেছে ইমান আনে নাই তরুণ এমন কি কত নবীকে তারা হত্যা করেছে আপনি জানেন যে জাতি নবীকে হত্যা করতে পারে তারা যদি ইমান কবুল না করে নাফুন মানি করে আপনি এত আশ্চর্য হবেন কেন হে নবী আপনাকে তো হত্যা করে না তারা তো আল্লাহ তাদের মধ্যে কেউ মুনাফিক হয়েছে কেউ কবুল করেনি আর তারা মনে করেছে এই যে জেনে শুনে আল্লাহ নবীকে না মানার কারণে কোন বিপদ আসবে না তারা মনে করেছে তারপরেও আল্লাহ তালা টাইম টু টাইম কি করেছেন কেউ কেউ তাদের মধ্যে এখন ইমান কবুল করেছিল শুধুমাত্র মোরতাদ হয়ে গিয়েছিল আবার তারা তবা করল আল্লাহ তাদের তাবা কবুল করলেন অতপর তাদের মধ্যে আবার শয়তানি মনে মধ্যে ঢুকলো অতবার আবার কেউ কেউ হয়ে গেলের কথা থেকে আবার মুখ ফিরিয়ে নিয়ে দিনকে তারা বর্জন করলো অল্লাহুবাসীমায় আমালুন আল্লাহ তালা ভালো করেই জানেন তারা কি করে যাচ্ছে আল্লাহ সব ওয়াচ করছেন আপনি একলা এগুলো দেখছেন না আর কষ্ট পাচ্ছেন না আল্লাহ তো আপনার সঙ্গে আছেন তিনি দেখছেন তিনি তাদেরকে দুনিয়া সাহেব যার কুফরি করল নিশ্চয়ই ওই লোকগুলো যারা বলল আল্লাহ হচ্ছেন মরিয়মের সন্তান মাসিয়া যারা মনে করল মারিয়ামের পুত্র হচ্ছেন আল্লাহ এই কথা তারা বলে তারা কুফরি প্রতি অবিশ্বাস ইসলাম কি আল্লাহ করলিহা বলে কেন উনি মুছে দিলে কেউ অঙ্গ লোককে চোখের উপরে দিলে চোখের দৃষ্টি ফিরে আসতো আল্লাহ তারা ওনাকে মর্যাদা দিয়েছেন অসুস্থ লোককে কুষ্ঠ রোগীকে আপনাকে মাথার উপরে চেহারা মাথা দেলে দিলে রোগ দূর হয়ে যেত এই অনেককে তিনি সুস্থ করেছেন আল্লাহর হুকুমে এই এত সুস্থ করে এত লোককে টাচ করতে করতে টাচ করা কেমনি করে এই হলো মাসি ঈশা আলহিস আবার দাঁত বলে মাসি হো ও বাটা সেই আবার কোন মাসি ঈশা আলাই মাসি দাঁত মাসি এক মাসি নাকি জন সে ঘুরবে পুরো জমিনকে সে টাচ করে ফেলবে চল্লিশ দিন পৃথিবীতে সে থাকবে এই চল্লিশ দিনে সারা দুনিয়ার তার ভ্রমণ হয়ে যাবে গোটা জমিনকে টাচ করে ফেলবে ভ্রমণ করে এক জায়গা থেকে আর দৌড়ে যাবে মানুষকে গোমরা করার জন্য এই যে পুরো জমিনকে টাচ করেছে এই টাচের জন্য তার নাম হয়েছে আল মাসি আদাল তো দুইজনের টাচ একরকম না অনেকেই মাসি নিয়ে একটু কনফিউজ থাকেন এটা ক্লিয়ার করা হলো ইনশাল্লাহ ঈশা আল্লাহামকে যারা বলে আল্লাহ আল্লাহ হিসাবে যারা পরিচয় তিনি মাহবুদ এ তিনি গড এইরকম যারা পরিচয় দেয় তিনি লর্ড তিনি একমাত্র মাহবুদ এই কথা যারা বলে তারা কুফরি করেছে কিন্তু কি বলে গেছেন তার উম্মদকে সালাম অথচ হে বনী ইসরা আল্লাহর ইবাদত কর যিনি আমার রব তোমাদেরও রব তিনি বনি ইসরাইলকে কে বলেছেন এসেছেন বন ইসরায়েল এসা আল্লাহ সাল্লাম ও যাদের মধ্যে এসেছিলেন তারা কে ছিল তারাও বন ওনার অনুসারী যারা খ্রিস্টান হয়েছে তারাও অরিজিনালি কি বনি ইসরাহ ছিল পরে ওনার তাদের ইমানে বিভ্রান্তি পরে এসেছে তিনি কোন দাওয়া দিয়ে গেছেন যে ওনার এবাদত করা দাওয়া দিয়ে গেছেন নাকি ন উনি মাহবুদি কথা বলে গেছেন ন যে হে বনী ইসরা আল্লা ইবাদত করো যিনি আমার রব এবং তোমাদের সবার রব তিনি আরো সতর্ক করে গেছেন নিশ্চয় যে কেউ আল্লাহ সঙ্গে কাউকে শরিক বানিয়ে নেয় আল্লাহ তালা জন্নাতকে তার জন্য হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা নিশ্চিত ভাবে জাহান্নাত আর জালেমদের জন্য এই জাহান নামে যখন যাবে সাহায্য করার জন্য কেউ নেই কোন রকম নিশ্চয়ই আল্লাহ তালা কখনো ক্ষমা করেন না তার সঙ্গে শরিক করা হয়ে গেলে আর এছাড়া যত গুণা আছে যার জন্য আল্লাহ যতটুকুন চান ক্ষমা করে দেন কেউ সেরে করলে আল্লাহ ক্ষমা করেন না কিন্তু আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করেন তবা করলে সেরেক করলেও যদি ঠিক মতো করে আল্লাহ তাকে মাফ করবেন তবা কবুল করবেন কিন্তু সেরে না করে সেরেক করে তবা না করে মারা গেলে আল্লাহ তালা আর তাকে মাফ করবেন নাচই ওই লোকগুলো কুফরি করেছে যারা বলে আল্লাহ তিন জনের একজন তিন জনে মিলে কিছু একটা ঈশা আলাহিসাল্লাম আল্লাহআ আর হোলি স্পিরিট এই তিনটা হোলি স্পিরিট কি জিনিস এটা ব্যাখ্যা করতে করতে ওনারা নিজেরাও হারিয়ে যান আমরা আর প্রতি ব্যাখ্যা করব। কিন্তু আল্লাহ আছে এটা স্বীকার করে আবার ঈশা আলাহিসাল্লাম আছে আর মাঝখান যে স্পিরিট তো এই যে তিনজন বা ত্রিতততত্ব যেটাকে বলা হয় এই তিন জনের একজন আল্লাহ এটা নাকি আল্লাহ কি তিনজনের একজন তিনজনে মিলে যে একটা এলাহিয়া চলতেছে তার একজন আল্লাহ নহাদ আল্লাহ আহাদু আল্লাহ আহাদ আল্লাহ শুধু ওয়াহেদ বলেন নাই কোনো জায়গায় আল্লাহ তারা ওয়াহেদ বলেছে ওয়াহেদ এর অর্থ এক আহাদ অর্থ এক কিন্তু একটু পার্থক্য আছে ওয়াহেদ বললে তারপরে এক একের পরে কি হয় দুই তিন হতে পারে কিন্তু আহাদ বলে এক এবং অদ্বিতীয় একক আর দুই নম্বর কিছু নাই আহাদের পরে দুই তিন চার কিছু নাই এই আল্লাহ তালা কুলহ আল্লাহ আহাদ বলেছেন কুলুহল্লাহ ওয়াহেদ বলেন সেটা কুলু আল্লাহ আহাদ ভেরি ক্লিয়ার ডিক্লারেশন অবশ্য এখানে এই আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা এরকম তিন জনের একজন বলে আল্লাহকে এতটুকু মানে তারা নিশ্চয়ই কুফরি করল ওমাম ইহীন ইহু আহ কোন এক মবুদ ছাড়া ইলাহা ই এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই তারা যে এই কথা বলে তারা যে এই কথা বলা থেকে থেমে না থাকে এই কথা বলা বন্ধ না করে তাহলে এই কাফেরদেরকে অনেক শক্ত আজাব তাদেরকে গ্রাস করে ফেলবে শক্ত আজাব তাদেরকে ধরে ফেলবে আজাব থেকে বাঁচার কোন উপায় থাকবে না আল্লাহ তালা আর একটু আপিল করছেন তাদের কাছে আল্লাহ খালি আজাব দিতে চান না আল্লাহ মাফ করতে না তারা যদি একটু আল্লাহর কাছে আসে আল্লাহ তালা আবার আপিল করছেন তারা কি আল্লাহর কাছে তহবা করতে আসবে না আর আল্লাহ কাছে ক্ষমা চাইবে না আহ তারা এরকম করতো অল গাফুর রাহি আল্লাহ অনেক মাফ করে দেন আল্লাহ তালা অনেক দয়াময় মাল মাসি কত খালাতম মুহু সুদ্দি কত তিনি আল্লাহ রাসুল ছাড়া আর কিছু না তিনি ইলাহিয়াতের কোনো অংশ আল্লাহর কিছু পজিশনে তিনি কখনো জান নাই তিনি রাসুল পর্যন্তই আছেন তিনি কখনো মবুধ হতে পারেন না এর আগে উনি যে যেরকম নবী রাসুল অনেক নবী রাসুল এর আগে চলে গেছেন তাদের মতোই তিনি আরেকজন নবী এবং রাসুল আর তার মা সিদ্দিকা তিনি একটু অনেক উঁচু মানের একজন মৌমেনা সিদ্দিকা পরে সবচেয়ে বড় টাইটেল তিনিও এমন কিছু না যে এমন বুজুর্গ হয়ে গেছেন যে ওনার কাছে আল্লাহ কোন ক্ষমতা দিয়ে দিয়েছেন তো আমাদের এই মুসন্মতের মধ্যেও আছে অনেক বড় উলিয়া উলিয়া হলে মনে করে যে আল্লাহ তালা তার হাতে যে কত ক্ষমতা দিছেন তার ইবাদতার পূজা করো তার কাছে আল্লাহ ইসলাম সম্মান করতে করতেও ওই কাছাকাছি জায়গায় নিয়ে বসিয়ে দিয়েছে মুসলমানরাও অলি আল্লাদেরকে মহাবত করতে করতে সম্মান করতে করতে আল্লাহ জায়গায় নিয়ে বসাই দিয়েছে আল্লাহ তালা বলেন তিনি একজন নেমানদার মহিলা তারা দুইজনেই কোন আল্লাহ কোন গুণ পান নাই আল্লাহর কোন গুণান্বিত হয়েছেন না কানা ইয়া কুণানিত তারা দুইজনই তো খানা দানা খেতো আল্লাহ কি খাওয়া দাওয়া করেন তারা দুজনে কি ছিলেন মানুষ ছিলেন বাসার মানুষ তারা খাওয়া দাওয়া করেছেন আপনি দেখুন হেন আমি তাদের জন্য আমার আয়াতগুলো কত সুন্দর করে পরিষ্কার করে বয়ান করছি কি মনে হলো আল্লাহ তারা পরিষ্কার করে বয়ান করেননি কত ক্লিয়ার ব্যাখ্যা করেছেন নাকি অস্পষ্ট কোন কথা আছে একদম সুস্পষ্ট ব্যাখ্যা করে দিয়েছেন এত ব্যাখ্যার পরে আপনি দেখুন তারা কি ভাবে আল্লাহ আল্লাহ তালা বলেন যেদিন আল্লাহা আমি কি পাঠিয়েছিলাম নাকি এই খবর দিয়ে তোমাকে পাঠিয়েছিলাম ঈশা আলাই আল্লাহ আপনি কত পবিত্র এরকম কথা বলা থেকে আল্লাহ আমি কি বলছি আপনি ভালো করেই জানেন আমি তো শুধু এটাই বলছি যে আপনি একমাত্র ইলাহ আর কোন ইলাহ নাই এই কথার বিস্তারিত আমরা ইনশাআ আগামী শনিবারে শুরু